উম্ম সালামা রদিলাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আবু সালামার সন্তানদের জন্য ব্যয় করলে তাতে আমার কোনো সব হবে কি আমি তাদের এই অভাবী অবস্থায় ত্যাগ করতে পারি না তারা তো আমারই সন্তান তিনি বলেন হ্যাঁ তুমি তাদের জন্য যা খরচ করবে তাতে তোমার সব আছে